নাফি রহমতুল্লা হতে বণিত যে ইবনু উমর রদাহতালাহ তার স্ত্রীকে ঋতুবতী অবস্থায় এক তালাক দেন রসিল্লাহ সাল্লি সাল্লাম তাকে আদেশ দিলেন তিনি যেন তার স্ত্রীকে ফিরিয়ে আনেন এবং মহিলা পবিত্র হয়ে আবার ঋতুবতী হয়ে পরবর্তী পবিত্র অবস্থা আসা পর্যন্ত তাকে নিজের কাছে রাখেন পবিত্র অবস্থায় যদি তাকে তালাক দিতে চায় তবে সঙ্গমের পূর্বে তালাক দিতে হবে এটাই ইদ্যত যে সময় স্ত্রীদের তালাক দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন আবদুল্লাকে এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি তাদের বলেন তুমি যদি তাকে তিন তালাক দিয়ে দাও তবে স্ত্রীলোকটি অন্য স্বামী গ্রহণ না করা পর্যন্ত তোমার জন্য হারাম হয়ে যাবে অন্য বর্ণনায় ইবন উমর অদিল্লাহ তালাহু বলতেন তুমি যদি এক বা দু তালাক দিতে কারণ নবী সাল্লা সাল্লাম আমাকে এরকমই নির্দেশ দিয়েছেন